আবুমুসা আবু হতে বর্ণিত তিনি বলেন এক এর নিকট প্রশ্ন করল কেউ যুদ্ধ করে গণিমত লাভের জন্য কেউ যুদ্ধ করে খ্যাতি অর্জনের উদ্দেশ্যে আর কেউ যুদ্ধ করে বীরত্ব প্রদর্শনের জন্য এদের মধ্যে কে আল্লাহর পথে যুদ্ধ করলো তখন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর কালিমা উচ্চ করার উদ্দেশ্যে জিহাদ করে সেই আল্লাহ রাহে জিহাদকারী